আলহামদুলিল্লাহ আম সর্বপ্রথম সেই মহান করোনাময় আল্লাহ সার্বিক প্রশংসা মহানবী সাল আলাই দৌর সালাম সাথে সাথে আজকের নবমুসলিম ইসলামী বুনিয়াদী শিক্ষার কোর্সের সম্মানিত সভাপতি ঢাকা থেকে আগত আমাদের এই কোর্সের মাসায়ক এবং ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ দরবারে এই জন্যই শুক্রিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিন এ ধরনের একটা ইসলামী বুনিয়াদী শিক্ষার কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এজন্য জন্য আল্লাহ দরবারই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যেটা জানতে পেরেছি আজকের বিষয়বস্তু হচ্ছে মাসাইল ও তাহারা আল অদো অল গোসল ও তায়াম্মম সম্মানিত মুসলিম ভাইরা আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর বিষয়ের ভিতরে আমরা প্রত্যেককেই জানি যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম অন্যান্য ধর্ম থেকে এটা একটা ব্যতিক্রম তবে আমাদের জানা উচিত श्रेष्ठ डेष डाक्त आसार पर अन्न को डाक्तर चिकित्सा चलेना ठीक हम नबी मुहम्मद रसुल्ला सल्ला सल्लम आगम पर श्रेष्ठ नबी शेष नबी एर पर धर्म एर ग्रहणजोग्यता नहीं যারাই এখনো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করছে তারা আসলেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এবং আমাদের দায় দায়িত্ব থাকবে আমরা যারা সত্যই ইসলামের সায়াতলে আশ্রয় গ্রহণ করেছি আমরা যেন এ সম্পর্কে অবশ্যই দাওয়াতি কাজ করে অপর ভাইকেও আমরা এই কথা স্মরণ করে দিই যে শ্রেষ্ঠ ডাক্তার এবং শেষ চিকিৎসক আসার পরে তারজন আর কোন অন্য কোনো ডাক্তারের কোন তার সুযোগ নেই চিকিৎসা করার ঠিক তদ্রূপ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম আগমনের পর অন্য কোন নবীকে অন্য কোন রসুলকে এর্তে অনুসরণ যদি কেউ করে তাহলে যেমন ভুলের মধ্যে থাকবে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে তাই আমি যে বিষয়টা এই বিষয়টা অত্যন্ত একটা বিশেষ বৈশিষ্ট্য ইসলামে একটা বিশেষ বৈশিষ্ট্য অন্য কোন ধর্মে এ ধরনের নেই যেমন তাহারা পবিত্রতা পরিচ্ছন্নতা এটা ধরনের হয়ে থাকে সাধারণত একটা হচ্ছে বাহ্যিক পরিচ্ছন্ন পবিত্রতা আর একটা হচ্ছে ভিতরগত। যেটাকে আতারা আজেরিয়াহ তাহারা বা তিনিয়া বলা হয় তো যেটা ভিতরগত সেটা হয়তো আপনারা বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে পেয়েছেন যেমন সেরেক থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে বেদাত কফুরি এরকম করে যেমন রাগ পরিংসা এগুলোর থেকেও যেমন বাসতে হবে এবং যে যে পবিত্রতা রয়েছে তার থেকেও আমাদের অবশ্য অবশ্যই বিরত থাকতে হবে বা সেটা জেনে নিতে হবে আর এই বাহ্যিক যে পবিত্রতা এটা দু ধরনের হয়ে থাকে দু বিষয়ের মাধ্যমে তা হচ্ছে একটা হচ্ছে পানির মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করে থাকি আর একটা হচ্ছে মাটির মাধ্যমে আর পানির মাধ্যমে যেই পবিত্রতা অর্জন করে থাকি সেটা হচ্ছে একটা হচ্ছে অধু আর একটা গোসল আর মাটির মাধ্যমে যেটা পবিত্রতা অর্জন করে থাকি বা ইসলামে নির্দেশ দিয়েছে তা হচ্ছে তৈম্মম এ দুটো বিষয় সত্যই যদি আমরা আলোচনা করি ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম যে আল্লাহর মনোনীত ধর্ম তাতে কোনো সন্দেহ নেই অন্য অন্য ধর্ম তারা আসলেই পবিত্রতা তাদের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নয় এজন্য আসলেই আমাদেরকে এই বিষয়টা জানতে হবে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য ইসলামের যেটা হতো আলোচনার মধ্য দিয়েই যদি আমাদের সম্ভব হয় তাহলে আমরা মাঝে মাঝে একটা ইঙ্গিত দেব যে ইসলাম কত পবিত্র ধর্ম ইসলাম কত পরিচ্ছন্ন ধর্ম ইসলাম কত সুশৃঙ্খল ধর্ম ইসলাম মানবজাতির জাতির কল্যাণের ধর্ম ইসলাম আসলেই সাইন্টিফিক ধর্ম বিজ্ঞান বিজ্ঞানসম্মত ধর্ম স্বাস্থ্যসম্মত ধর্ম এই বিষয়টা যেমন মনে করেন অধু গোসল এবং তায়ম্মম যদি আমরা একটা আলোচনা করি এটা আল্লাহ রবুল আলমিনের নির্দেশ এটা আল্লাহ রবুল আলমিনের নির্দেশ যে তোমার ওই পোশাক পবিত্র করো এখন আর আল্লা রব্বুল আলমিনের হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামও জানিয়ে দিয়েছেন যে আত্মহরু শত্রুল ইমান এই যে ইমানের আলোচনা আমরা শুনেছি করেছি এখানে দেখেছি আর এই ইমানের অর্ধেক হচ্ছে অর্ধাংশ হচ্ছে পবিত্রতা এটা হচ্ছে পবিত্রতা এজন্য আমরা কিভাবে পবিত্র হব এবং সেখানে আমাদের কল্যাণ দুনিয়াতেও কল্যাণ রয়েছে আখেরা তো তো আছি যেমন আমরা যদি অজু বিষয়টা নিয়ে আলোচনা করি তাহলে দেখব কি দেখব যে এটা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ এই অজু করা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ যেমন নামাজের হয়তো আলোচনা শুনেছেন এটাও যেমন গুরুত্বপূর্ণ বিষয় নামাজ পড়তি হবে মুসলিম হিসাবে নামাজ ছাড়া মুসলমানের অস্তিত্ব কল্পনা করা যায় না এটা একটা এই পবিত্রতার একটা আর এই নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয় কবুল হতে গেলে অবশ্যই তাকে পবিত্র হতে হবে ওজু করতে হবে লাহুর যে পবিত্রতা ছাড়া ওজু সারা নামাজও গৃহীত হবে না নামাজ কেউ গ্রহণ করা হবে না আর এটা আল্লাহ রব আলমিনের নির্দেশ এটা কি ধরনের যে আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিচ্ছেন ইয়া আনু ইরা কুম তুম ইফাকুম وا ايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين وارجلكم الى الكعبين الا رب العالمين ايه আয়াতের ভিতরে আমাদের ওজুর নির্দেশ দিচ্ছেন তোমরা যখন ওজুর ইচ্ছা করবে তোমরা যখন নামাজের ইচ্ছা করবে এই নিয়াত যে আমি নামাজ পড়ব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তোমরা তোমাদের তারপরে আর তোমাদের হাতগুলো কনু পর্যন্ত দ্রুত করোম আর তোমরা মোসেহ করো তোমাদের মাথাগুলো তারপরে ওয়ার্জুল আকুম ইল আল এবং টাকনু পর্যন্ত তোমাদের পা গুলো দ্রুত করো এটা আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশ আমরা আলোচনার মধ্য দিয়ে আসলে এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয় এটা যে কত আমাদের মানবজাতির জাতির কল্যাণের বিষয় আর সাথে সাথে এই কল্যাণও নিচ্ছে দুনিয়া এবং আখেরাতি যত ধরনের কল্যাণ রয়েছে এই নির্দেশ ইসলামের এই নির্দেশগুলোতে রয়েছে যেমন মনে করেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন যদি কেউ আল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তাকে পবিত্র হতে হবে যে আল্লাহ রবুল আলমিন নিশ্চয়ই তবাকারীকে পছন্দ করেন এবং যারা পবিত্র থাকে পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন তারপরে সাথে সাথে দেখেন দুনিয়াবি যে আমরা অনেক সময় পাপ কাজের সাথে লিপ্ত হয়ে থাকি ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায় আর এগুলো এই অজুর সাথে সাথে আমাদের নবী মাহমুদ রসুল্লাহ সাল সাল্লাম জানিয়ে দিচ্ছেন যে এই অজুর সাথে সাথে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো আমরা ধ্রুত করি আল্লাহর নির্দেশে আমাদের গুণাগুলো মাফ হয়ে যায় সব হান আল্লাহ যখন আমরা মুখমণ্ডল ধুত করি পানির শেষ ফোটা পড়ার আগেই আমাদের গুণাগুলো চোখ এবং মুখের আমাদের যেই জিনিসগুলো এগুলো আমাদের মাফ হয়ে যায় আল্লাহ রব্বুল্লা আলমিন তার হাবিবকে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে এরকম করে হাত হাত দিয়ে অনেক সময় অন্যায় হয়ে থাকে আর এই হাত ধুত করার সাথে সাথে এই অন্যায় এই গুণাগুলো মাফ হয়ে যায় শেষ ফোটা পানি পড়ে মাটিতে পড়ার আগেই মাফ হয়ে যায় সোভান আল্লাহ এরকম করে চিন্তা ভাবনায় অনেক সময় মানুষ হয়তো ভুল চিন্তা করতে পারে অন্যায় কোনো চিন্তা করতে পারে এগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন এরকম পার মাধ্যমেও যখন হয়ে যায় তখনও তারপরে শুধু তাই নয় বরং আখেরাতে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আমরা অজুর মাধ্যমে দ্রুত করে থাকি আর কিয়ামতের দিনে এই ধূত যে অঙ্গ প্রতঙ্গুলো এগুলোর থেকে আল্লাহর নূর বর্ষণ করবেন সোহান আল্লাহ চমকিতে থাকবে কিয়ামতের দিনে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সালাম সাল্লাম তিনি এই ওজুর যে ধূত করা অঙ্গ অঙ্গগুলোর থেকে যে নূর এভাবেই যে এটা আমার উন্মত এটা আমার উন্মত কারণ এই উম্মতে মোহাম্মদুল্লা সাল্লাহামের আসলে বিশেষ বৈশিষ্ট্য এই পবিত্রতা এই অজু অন্য কোন ধর্মে দেখবেন খুঁজেও দেখবেন আপনারা তো জানেন এসেছেন আসলে প্রকৃতপক্ষে আমরা মুসলিম ঘরেই জন্মগ্রহণ করেছি মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করেছি কিন্তু হয়তো আমাদের বাবা মা তাকে কাউকে ইহুদি বানায় দেয় কাউকে খ্রিস্টান বানায় দেয় যেটা শুনেছেন আপনারা তারপরে হয়তো অগ্নিপূজা রোগ বানায় দেয় কিন্তু হয়তো আমরা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি তারাও কিন্তু ইসলাম সম্পর্কে না জানার কারণে আমাদেরকেও অন্যদিকে হয়তো ধাবিত করেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমীন যাদেরকে ফিরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ এটা একটা আল্লাহর বড় নিয়ামত তো এখন এই নিয়ামতের ভিতরে এখন দেখবেন যে অন্য কোন ধর্মে এই পবিত্রতার বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি এই অজুর ব্যবস্থা নেই এই পবিত্রতার ব্যবস্থা নেই যেখানে যদি আমরা একটু দেখি যে আল্লাহ রবুল আলমিনের আয়াতকে কেন্দ্র করে তারপরে শুধু তাই নয় বরন আমরা যদি ওজুর শেষে রসুল সাল্লামের দেওয়া ওই দোয়াটা পাঠ করি যেটা সুনত হিসেবে রয়েছে তারপরে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ রসুল বর্ণনা করতেছেন তাকে আট জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া যে কোন দরজা দেশে প্রবেশ করতে পারবে এগুলো যেমন পবিত্রতায় এটা আখেরাতের কল্যাণ রয়েছে আমরা যদি একটু সতর্কতা অবলম্বন করে আমরা যদি এই দুনিয়াতে চলতে পারি একটু তো কষ্ট হবে স্বাভাবিক তো আমরা দুনিয়া বহু কল্যাণ আমরা হাসিল করতে পারবো আখেরাতের কল্যাণ তো আসি আলহামদুলিল্লাহ যারা আমার নামাজ আদায় করবো এই অজুর মাধ্যমে তাদের জন্য জান্নাতের চাবি হয়ে যাবে জান্নাতে প্রবেশ করবে ও নামাজ ছাড়া কোনোদিন জাননাতে কেউ যেতে পারবে না সে জন্মগ্রহণ করুক মুসলিম ঘরে অথবা অন্য কোনো ঘরে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এই গুরুত্বপূর্ণ বিষয় একটা আল্লাহর এবাদত এটা কিন্তু অবশ্যই তাকে পালন করতে হবে এই নামাজ ছাড়া কখনোই কোনো মুসলিমের কোনো মমিনের অস্তিত্ব কল্পনা করা যায় না আর সাথে সাথে অজু আমাদেরকে করতে হবে অজু ছাড়া আবার নামাজ গৃহীত হবে না আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াতটাকে কেন্দ্র করে যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাই যে এখানে বেশ কয়েকটি ফরজ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এখানে নির্দেশ দেখছেন আমাদেরকে জানতে হবে যে ওজুর ফরজগুলো জানতে হবে মাসাইল তহারা যেহেতু অজুর মাস্লাহ তো এখানে যদি আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ করছেন ও ইমানদারেরা তোমরা যখন নামাজে ইচ্ছা করবে तो इच्छा ये एक नियाद क्यों क्यों न्यारज अवश्य कल्पना करते हैं संकल्प करते अजू करते नाम पढ़ार कुरान तेलावतर अथवाजू करती चाल्ल सन्तुष्टि अर्जुन आना अवश्य करते क्यों क्यों नहीं तेलावत करी तुम्हरा जख इच्छा कर नाम তোমাদের মুখমণ্ডলগুলো ধুতে কর তাহলে প্রথম নাম্বারের ফরজ যেটাকে আমরা বলে থাকি পরেই এটা হল মুখমণ্ডল ধূত করা এটা ফরজ দেখেন এখানে আপনি যদি এটা বাহির থেকে এসেছেন গরম একটু গরম লেগেছে আপনি যদি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়ে নিলেন কিন্তু ইচ্ছা করেননি ওযু তার কিন্তু অজু হবে না এই নিয়েটা অবশ্যই লাগবে আর এটা মুখমণ্ডল ধ্রুত করা এটা যেমন আবার এটা হাতের তৈনু পর্যন্ত ধ্রুত করা এটা একটা ফরজ মাথা মশে করা এটা একটা ফরজ তারপরে আপনার পা টাকনো পর্যন্ত ধ্রুত করা এটাও ফরজ এটা আপনাকে জানতে হবে তারপরও আবার এই তরতীব যে দেওয়া রয়েছে কোন কোনো কিতাবে বয়ে বলা হচ্ছে এই তর্তীব মেনটেন করা আল্লাহ রবুল আলমীম যেহেতু ধারাবাহিকতা একটা উল্লেখ করেছেন এটাও কিন্তু ফরজ তারপরে আবার যদি দেখা যায় যে আপনি এখন মুখমণ্ডল ধুত করলেন আবার আধা ঘন্টা পরে হাত ধুত করলেন আবার কিছুক্ষণ পরে মাতামসে করলেন না এটার এটার মানে ধারাবাহিকতা আপনাকে অব্যাহত রাখতে হবে তাহলেই আপনার এটা অজু পরিণত হয়ে যাবে যাই হোক এখন আমরা এই অজু অবশ্যই জেনে নিলাম যে এই কয়েকটি যে কয়েকটি আলোচনা হয়েছে এগুলো অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে তার সাথে সাথে टू चिंता करी रसुल सल्लाम जी सुन्नत तीनी उजु करतो जो देखी एगल स्वास्थ्यसम्मत एगल स्वास्थ्य साथी हम प्रथम अल्लाह रसुल्ला रहमान रहीम कोजू शुरू करजु शुरू करार मध्य दिए देखा जाए যে তিনি প্রথমে ওই এর আগে আছে মেসোয়াক করেছেন মেসোয়াক করা এটাও শূন্য আর মেসোয়াকের ভিতরেও আলহামদুলিল্লাহ আমাদের মানে অফরন্ত কল্যাণ নিহিত রয়েছে অফরন্ত কল্যাণ নিহিত রয়েছে যেমন মেসোয়াকের ভিতরে আমরা যে খাদ্য খাই খাদ্যাংশ কিছু আমাদের দাঁতে লেগে থাকে আর ওগুলোতে যারা সিম বা ব্যাকটেরিয়া ক্ষুদ্র জীবানুগুলো আটকা পড়ে যায় আর এগুলো যদি আমরা পরিষ্কার না করি তাহলে আস্তে আস্তে আস্তে আস্তে আমাদের ক্ষতি সাধন হয়ে যায় ওখানে যে খাদ্যাংশগুলো রয়েছে এই জারাসিনগুলো এই ব্যাকটেরিয়াগুলো উগ্র খাদ্যগুলো খায় খাওয়ার পরে যখন খাদ্যগুলো শেষ হয়ে যায় তখন আপনার ওই দাঁত খাওয়া শুরু করে দেয় খেতে খেতে যেমন একবারে দাঁতের লাশ পর্যন্ত পৌঁছে যায় তখন আবার আমরা ব্যথা অনুভব করি আমরা তখন দৌড়ো দৌড়ি করি ডাক্তারের কাছে আর আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম এই মেসোয়াকের এত গুরুত্ব দিয়েছেন যে সর্বাবস্থায় তিনি মেসোয়াক করতেন কিন্তু এ কথাও বলেছেন লউলা কাবলা করলে সালাকাল্লাহ সালাম এখন এখানে আল্লাহ রসুল বর্ণনা করতেছেন যে আমার উন্মতের উপরে যদি কষ্টসাধ্য না হত এটা যদি তাহলে অবশ্যই আমি আমার উন্মতকে এমন হুকুম দিতাম তারা যেন প্রত্যেক নামাজের পূর্বে কোনো কোন বর্ণনায় ইংদা করলে সলাহ দেওয়া রয়েছে যে প্রত্যেক নামাজের সময় তারা মেসো আপ করে নেবে অথবা কাবলা করলে ওজু করার পূর্বে মেসো করে নেবে তাহলে মেসো একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি আমরা সত্যি রসুল সাল্লাহ সাল্লামের দেওয়া বিধান অনুপাতে শূন্যতন অনুপাতে যদি আমরা এই অজুটা করি তাহলে আমাদের স্বাস্থ্য থেকে মানে আমরা স্বাস্থ্য आ, रोग बलाई स्वास्थ्य हेफाजत कल्याण दुनिया शुद्ध तक बरण अल्लाह रसुल सलमे दी जदि क्यों को घुम जाग्रत है से जान तर कब्जी गुलो केूत करणी आईना बात तो कथाय तरह हाथ रि जापन कर তার হাতটা কোথায় রাত্রি যাপন করেছে তো এইটা যে জানে না সেজন্য আল্লাহ রাসুল বলতেছেন যে ঘুম থেকে ওঠার পরে সে যেন অবশ্যই অবশ্যই তার এই দুটো হাত পানিতে কোনো এনা কোনো বর্তনে হাটটা ঢোকানোর আগে, সে যেন এটা তিনবার ধুত করে নেয় রাসুল সাল্লাহ সাল্লাম এটা কিন্তু সাইন্টিফিক কারণ হল এই হাতটা ঘুমে কেউ জানি না আমরা জানি না কোথায় সে চলে গিয়েছে কোনো অপবিত্র জায়গায় গিয়েছে অথবা কোথায় কি যেন করেছে অথবা ময়লা লেগেছে এমন ময়লা যেটা হত আমার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ ক্ষতিকারক এই আল্লাহ রসুল জানিয়ে দিচ্ছেন যে সে যেন কি করে ওই দুটো কবজি হাতটা দ্রুত করে নাই। তারপরে সে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার জন্য অগ্রসর হয় সুন্নত রসুল সাল্লা সাল্লাম আরও সুন্নতের ভিতরে এতটুকু যে সে পানি মুখে দেবে আর কুলি করবে এই কুলি করা কুলি করাটাও এটাও আর কুলির ভিতরেও এই বর্তমান আধুনিক বিজ্ঞান এটাকে আমাদের স্বাস্থ্যসম্মত বর্ণনা করেছেন কুলির মাধ্যমে এখান থেকে ওই খাদ্যাংশগুলো অটোমেটিক বের হয়ে যায় এটা আমাদের জন্য কল্যাণকর তারপরে শুধু তাই নয় বরং নাকে পানি দেওয়া এটাও আমাদের স্বাস্থ্যসম্মত নাকে পানি দেওয়া এটা অসুন্নত এই যে অদূরসুন্নত হিসাবে এটাও তাহলে সেখানে আমরা আমরা নাকে পানি দিচ্ছি তো সেখানেও এখানে আবার নাকের মধ্য দিয়ে হয়তো আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেখানে ক্ষুদ্র জীবাণুগুলো আমাদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে আর বর্তমান আধুনিক বিজ্ঞান জানিয়ে দিচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের সর্বশরীরের যে কোনো পথ পাচ্ছে সেই পথেই ঢোকার চেষ্টা করছে এবং আমাদের সাথে ভিতরে আমাদের অসুস্থতার কারণ হিসেবে তারা আমাদের যুদ্ধ করছে আমাদের সাথে আর আল্লাহ রবুল আলমিন ভিতরে আমাদের আল কৌ আর একটা রোগ প্রতিরোধ ক্ষমতা প্রত্যেক নার্সের দিয়েছেন সেই দিকে যেমন এটাকে প্রতিহত করছে অপরদিকে যে সিস্টেমগুলো আল্লাহ রাসুলকে দিয়ে আমাদের জন্য নির্ধারণ করেছেন সেগুলো কিন্তু যেমন মনে করেন নাকে পানি দেওয়া কুলি করা আবার এই যে লুমকুপের মাধ্যমেও কিন্তু এই ক্ষুদ্র জীবাণুগুলো আমাদের ভিতরে প্রবেশ করছে তো এগুলো যদি আমরা দৈনন্দিন পাঁচবার রমপক্ষে ধূত করি তাহলে এই সমস্ত রোগ জীবাণু থেকে আমরা মুক্ত থাকতে পারব আল্লাহ রব আল কত সুন্দর এই দিনকে দিনের ব্যবস্থা করেছেন এজন্য আমরা অবশ্যই যেমন মনে করেন রসুল সাল আলামের সূন্যতের মাধ্যমে এটাও একটা শূন্যত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তিন তিনবার করে ধুত করা তিন তিনবার করে ধুত করা তারপরে ডান দিক দিয়ে শুরু করা এমনই করে অনেক অনেক শূন্যত রয়েছে যেগুলো আমরা অবশ্য অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব তারপরে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে বেশ কিছু কারণে আসলে আমাদের আমাদের অজু অজু করলাম ঠিক শূন্যতির তরিকায় অজু করলাম কিন্তু অজু ভঙ্গের কারণগুলো আমাদের কিছু কিছু জানতে হবে অজু ভঙ্গের কারণগুলোও আমাদের জানতে হবে যখন ধরেন মনে করো অজু ভঙ্গের আমি অজু করেছি কিন্তু আমার দু রাস্তা দিয়ে অর্থাৎ এই পেশা অথবা পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু বের হয়ে যায় তাহলে কিন্তু অজু ভঙ্গ হয়ে যায় অজু ভঙ্গ হয়ে যায় সেটা বাতাস হোক অথবা অন্য কোন জাতীয় যে কোনো জিনিস হোক না কেন অথচ আমাদের না জানার কারণে অজু করে এসেছি আমি নামাজ পড়তেছি সত্য কথা আমি আপনাদেরকে বর্ণা অন্যভাবে করছি না আমি নিজে চোখে দেখেছি পাশেই এক ব্যক্তি নামাজ পড়তেছি কিন্তু বাতাস বের হয়ে যাচ্ছে ও কিন্তু নামাজ পড়তেছি হ্যাঁ আসলে না জানার কারণে না জানার কারণে এই ধরনের হচ্ছে আসলে আপনাদেরকে আমাদেরকে যেহেতু আমরা ইসলামকে প্রিয় মনে করেছি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ হিসাবে আমি গ্রহণ করেছি অবশ্যই আমাকে জানতে হবে কিভাবে নইলে অজু থাকবে না অজু না থাকলে নামাজ আমার হবে না তাহলে আমরা দুনিয়াতেও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আখেরাতে তো আমরা কিছুই পাবো না এই আমাদেরকে জানতে হবে তারপরও শুধু তাই নয় দেখেন আসলে কেউ কেউ আমাদের মুসলমানের আপনাদের কেউ আসবে প্রমন্ত্রণা দেওয়ার জন্য যেমন তারা আপত্তি কর কিছু কথা তুলে ধরতে পারে ইসলাম সম্পর্কে যেমন অজুর ব্যাপারটাই একজন আমি নিজেই একটা মসজিদ উদ্বোধনের সময় একটা মসজিদ উদ্বোধনের সময় আমি উপস্থিত ছিলাম একজন উচ্চ পর্যায়ে ব্যক্তি তাকে দাওয়াত দেওয়া হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহ জানে তিনি নামাজ পড়ে কি না পড়ে ভালো জানে তবে হয়তো পদ মর্যাদার কারণে তাকে দাওয়াত দিছে মসজিদ উদ্বোধন করার জন্য আমি তার সম্পর্কে আগেই জেনেছি সে ইসলাম সম্পর্কে বিভিন্ন ধরনের কটুক্তি করে তো ওখানে বসে সে এখান থেকে বিরত নাই মসজিদ উদ্বোধন করার পরে প্রায় দুইশো থেকে আড়াইশো জন লোক সেখানে খুব ভালো মানের লোক হাজির হয়েছে হাজির হওয়ার পরে উনি উদ্বোধন করে আস্তেছে আমরাও আসতেছি এখনো বলতেছে দেখেন তো দেখেন তো ইসলামে এই ধরনের কোনো জিনিস গ্রহণ করা যায় কয়েক ক্যাম কি হয়েছে কয়ে যে দেখেন এখনো উজু করে আসলাম আমার এক জায়গার থেকে বাতাস বের হয়ে গেল আর অথচ সেখানে সেই জায়গাটা না ধুয়ে আবার দেখা যায় উজু করতে হয় এটা কি গ্রহণ করা যায় কন্থ দেখি এটাকে গ্রহণ করা যায় তো এভাবে সে একের পর এক তারপরে বলতেছে যে দেখেন ইসলামের কোরআনের ভিতরে ওই মানে সমকামিতার কথা রয়েছে ইসলামের লাওয়াতা কয় এটা কি আমার সন্তানের কাছে আমার ছেলে মেয়ের কাছে আমার স্ত্রীর কাছে এটাকে তর্জমা করা যাবে কন্থ দেখি এটাকে স্বভাব কন্ধ দেখি এটা এভাবে সে অনার বলে যাচ্ছে তো ওখানে যারা উপস্থিত ছিলেন মান্যগণ্য ব্যক্তি তারা একবার আমার মুখের দিক শুনতেছে। আমি কেন উত্তর দিচ্ছি না তো আসলে ছোটতে ছাত্র অবস্থায় ওই প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা করার অভ্যাস ছিল আমি পয়েন্টগুলো নোট করতেছি পয়েন্টগুলো আমার মেমোরিতে নোট করতেছি যে যে কোন ধরনের আপত্তি ওদের কিন্তু আপত্তি মাত্র সীমিত কয়েকটি মাত্র তো সেখানে উনি যখন কথা শেষ হয়ে গেছে এখন এই মুহূর্তে ওই মানুষেরও দেখতেছে আর আমিও অপেক্ষা করতেছি যে সুযোগটা নেব ওনাকে বললাম যে জনাব আমি এই এলাকার একজন ছেলে তবে পরিচয় দিলাম আমি মক্কা ইউনিভার্সিটির লেখাপড়া করেছি আপনি যত ইসলাম সম্পর্কে অভিযোগ তুলেছেন সবগুলোর জবাব আমার কাছে রয়েছে আপনি কি একটা আমাকে একটু সুযোগ দেবেন যে এই অভিযোগগুলো আমি একটু আপনার সামনে তুলে ধরতে চাই এখন অতগুলো মানুষের সামনে না করতে পারে না কয় যে ঠিক আছে ওনার কথাও তো শেষ পুঞ্জি যা ছিল ওই ইহুদি খ্রিস্টান বাতানো যে সমস্ত কথা ছিল ইসলামের প্রতি একটা সন্দেহ আনার জন্য তো তখন প্রথম কথা আমি বললাম যে যেসলিম হিসেবে কোরআন ও হাদিসের যে কোনো বিধান আপনাকে তওয়ান কারহান ইচ্ছায় অনিচ্ছায় মেনে নিতেই হবে নইলে আপনি মুসলিম থাকতে পারবেন না নইলে আপনি মমিন থাকতে পারবেন না অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে তবে যেই অভিযোগটা আপনি উঠেছেন যে এখন অজু করে আসছেন আর ওই মাছতে করে বাতাস বের হয়েছে ওই জায়গাটা না ধুত করেই আপনি আবার উজু করতেছেন কেমন করে ওই জায়গাটা পবিত্র হল না আপনি কি করে আমি বললাম যে দেখেন আপনি যদি বর্তমান জামানায় লক্ষ্য করেন আপনার পায়ে একটা ফোড়া হয়েছে ব্যাথা, সাংঘাতিক ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার ধৈরা আপনারে হাতে একটা ইঞ্জেকশন দিয়ে দিল আপনি তো কোনদিন বললেন না ডাক্তার সাহেব আপনি কি পাগল হয়েছেন আমার ফোড়া হয়েছে পায়ে আপনি এই আবার হাতে ইঞ্জেকশন দিলেন এটা কি আপনি কি পাগল হয়েছেন নাকি এই কথা তো আপনি বলেন না আর এই ইঞ্জেকশন দেওয়াতে ভালো হয় কি হয় না আর সমস্ত জাহানের রব যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি জানেন কোন পদ্ধতিতে এই বান্দা পবিত্র থাকবে কোন পদ্ধতিতে এই বান্দা লাভবান হবে কোন পদ্ধতিতে আসলে তার স্বাস্থ্য অরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই বিধান দিয়েছেন বিধান আপনাকে মানতেই হবে আল্লা আল্লাহ রবুল আলমী জানেন তারপরও আপনার পায়ে হয়েছে ক্যান্সার ডাক্তারের কাছে গিয়েছেন পুরো পাটা কেড়ে ফেলছে ওই আপনি তো বলেন না ডাক্তার সাহেব আপনার কি আপনার ওই ওই ওখানে পা আমার ক্যান্সার হয়েছে আপনি পুরো পাটা আমি কেড়ে ফেললেন কারণটা কি কারণ ডাক্তার জানে ওই যে ইঞ্জেকশনের মাধ্যমে রক্তের পরিচালনা হয় তার অভিজ্ঞতা আছে এবং রক্তের মাধ্যমে ওই জায়গাগুলো যে জায়গাতে ফোরা হয়েছে যে জায়গাতেই ক্যান্সার হয়েছে এগুলোর যায়। কিন্তু যে জানে না সে তো আর আপনি জানেন না আপনি যেহেতু মানব জাতির সৃষ্টি করেন স্বপ্নে আপনি অজ্ঞ আপনি মূর্খ আপনি এই জন্য আল্লাহর বিধি বিধান সম্পর্কে কোনো কথা বলা উচিত নয় তারপরে দেখা যায় যে আসলেই ওখানে এইদিকে ক্যান্সার দেখা যাচ্ছে না কিন্তু ডাক্তার জানতেছে ও ক্যান্সারটা একবারে সীমা পর্যন্ত যদি বডি বাঁচাতে যাই তাহলে পাটা বাঁচানো যাবে না আর যদি পা বাঁচাতে যায় তাহলে বডি বাঁচানো যাবে না এটা ডাক্তারের থিওরি অনুপাতে সে বডি আই পা থেকে বডিটাকে বিচ্ছিন্ন করে ফেলে আসলে ভাই ইসলাম অত্যন্ত সুন্দর ধর্ম এবং ইসলাম অত্যন্ত আসলে আমাদের মানব আহ স্বাস্থ্যসম্মত ধর্ম এজন্য ভাই আসলে আল্লাহ রব্বুল আলমীন যে বিধি বিধান দিচ্ছেন যেমন মনে করেন আমরা বলতেছিলাম যে ওজু কিভাবে নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় ওজুর নষ্টের ভিতরে এরকম আপনি যখন ঘুমান ওজু করে এসেছেন কিন্তু গভীর ঘুমে আপনি যদি শুয়ে ঘুমাচ্ছেন তার ঘুম মানেই হচ্ছে আপনার ওজু নষ্ট হয়েছে এগুলো আপনাকে জানতে হবে অনেক সময় অনেকেই ঘুমায় কিন্তু বসে যদি হালকা ঘুম হয় এটাতে ওজু নষ্ট হবে না তারপরে যদি কেউ পাগল হয়ে যায় দরেন মানে মাথা খারাপ হয়ে গেছে অজু করে এসেছে কিন্তু সে আর বুঝতে পারছে না যে কি কি সে দুনিয়াতে আছে না নাই অন্য কোথাও কি বলতেছে সে কথাটাও সে বুঝতে পারে না তখন তার অজুটা নষ্ট হয়ে যায় তারপরে যদি কেউ ধরেন মনে করেন ইসলাম ইসলাম থেকে মোরতাদ হয়েছে কিছু সময়ের জন্য অর্থ ইসলামকে অস্বীকার করেছে সাথে সাথে তার অজু হয়ে যাবে এভাবে বেশ কিছু অজু ভঙ্গের কিছু কারণ রয়েছে এগুলো আমাদেরকে আস্তে আস্তে জানতে হবে এরপরে যদি আমরা আসি যে গোসল গোসল সম্পর্কেও অবশ্যই আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিচ্ছেন যে ওরু যখন তুমি অপবিত্র হয়ে বেয়ে যাবে তখন তুমি তার পবিত্রতা অর্জন করো অর্থাৎ গোসল করো আর এখানে গোসলের আল্লাহ রবুল আলমিনের নির্দেশ রয়েছে এখন গোসল কোন কোন সময় গোসল ফরজ হয়ে যায় বা কোন কোনো ভাষায় বলা ওয়াজেব হয়ে যায় এখন এখানে যদি আমরা জানি যে প্রথম কথা হল যে আমাদের জানতে হবে জানলে কিন্তু মানতে পারব যেমন মনে করেন স্ত্রী সহবাস করেছে ইসলাম কিন্তু আসলে একবার আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবনের ছোট থেকে বড় সব কিছুই কিন্তু বর্ণনা করেছেন এটা কিন্তু অন্য কোনো আয়ব না দোষের কোনো কারণ না কারণ হল অন্যান্য ধর্মে কিন্তু এরকম রয়েছে ধর্ম সম্পর্কে এক জাতি এক দুষ্টি জানতে পারবে সাধারণ মানুষ জানতে পারবে না এরকম ইসলাম কিন্তু এরকম না ইসলাম একবারে সাধারণ মানুষও ইসলামের বিধি বিধানগুলো জানতে হবে এবং তাকে মানতে হবে এজন্য স্ত্রী সহবাস এর মধ্য দিয়ে কিন্তু গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হয়ে যায় यह सबापर जदि स्त्री ना थारकम क्यों घुमाए ग घुमे भंजाल मान बीजात हो जाए मैं आपने घुमे भवन देखे स्वप्न देखे जो आपनी विवाह कर घर संचार कर देखें उठार पर देखें अपना कपड़ चपड़ नष्ट ग तुम्हारी गोसल आपनार र फरजे नईले कवस्थाएं जी आनी नाम पढ़ें अपना नामज ग्रहण है ना एटना जानते हैं तरह मेजर बैपारे মেয়েদের ব্যাপারও যখন অনেক সময় আল্লাহ রবুল আলামিন এটা সৃষ্টিগত তবিয়ত স্বভাবগত প্রত্যেক মেয়েদের আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে প্রতি মাসে একটা সময় এসে যায় সে সময় কিছু রক্ত নির্গত হয় এদিকে হায়েজ বলা হয় এই হায়েজ থেকে যখনই সে মানে হায়স শেষ হয়েছে তখন তাকে গোসল করতে হবে গোসল তারা অজের অবশ্যই গ্রোষণ করতে এরকম বাচ্চা হওয়ার পরে নেফাস বলা হয় বাচ্চা হওয়ার পরে রক্ত প্রবাহিত হয় এটা কিন্তু আল্লাহ রবীন্দ্রের সিস্টেম আর এটাও এ কথাও বলতে চাই যে আসলেই একজন পুরুষ ইসলাম গ্রহণ করার পরে অথবা জন্মসূত্রেও যদি মুসলিম হয় যখন সে বালেগ হয়ে যায় বালেগ হওয়ার পর থেকে নামাজ কিন্তু তার জন্য কখনোই মাপ নাই নামাজ যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে এখন এখানেই কোনো ওদর খাটে না কিন্তু মেয়েদের আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই রেড সিগনাল যখন আসে তখন তাকে নামাজ মাফ করে দেওয়া হয় রোজা শেষ অন্য সময় সে পালন করবে এটা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এই রকসদ দেওয়া হয়েছে তাহলে অবশ্যই তাকে নেফাস থেকে হায়েস থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে হবে অবশ্যই গোসল করতে হবে তারপরে একজন মুসলিম এখন মুসলিম যদি সে অমুসলিম হয়ে থাকে অথবা অমুসলিম যদি মুসলিম হতে চায় তখনও তাকে এই গোসল করাতে হবে অবশ্যই গোসল করা পবিত্রতা অর্জন করতে হবে গোসল করতে হবে তারপরে শুধু তাই নয় যখন একজন মুসলিম মারা গেল তাকেও কিন্তু এই গোসল করাতে হবে এটাও আছে এটাও এই জন্য আমরা এই জিনিসগুলো জানতে হবে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে এবং মানার জন্যও চেষ্টা করতে হবে মানার জন্য চেষ্টা করতে হবে এবার আসুন আমরা তায়ামুম সম্পর্কে একটু ধারণা নেই সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ যে এই যে আগের যুদ্ধ দুটো অজু এবং গোসল অজু এবং গোসল এই এটা সম্পর্ক এখন পানি যদি না পাওয়া যায় তখন আপনি কি ওই অপবিত্র অবস্থায় থাকবেন তখন আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন পুরো পৃথিবী মাটি দিয়ে ভরপুর করেছেন মাটি বালু দিয়ে ভরপুর করেছেন আর आपनी है छेन, पानी पा तीन दिए मम करते नाम आदाय करते नाम आदाय करतेबुल आलमी निर्देश अल्लाह रबुल आलमी निर्देश तुम जो पानी ना पाओ तो पवित्र मटी दिए तम कर পবিত্র মাটি দিয়ে তাই মন করো এখন এই সুযোগ এনে এই সুযোগ দেখেন অমুসলিমরা ব্যবহার করেছে সে রকম যে তারা বলতেছে দেখেন আপনারা বলেন ইসলাম নাকি পবিত্র ধর্ম ইসলাম নাকি পরিচ্ছন্নতা পছন্দ করে ইসলাম নাকি পবিত্রতা পছন্দ করে এটা আবার কোন ইসলাম মাটি দিয়ে আবার মুখ মুখমণ্ডল মানে অপবিত্র করে এটা আবার কি ধরনের কথা আবার হাত लागाय ये आर की धरण आसले अल्लाह रबुल आलमी दिन जो कत सुंदर इदी आसमें क्यों गवेषणा कर रिसार्च कर तरह से सुस्पष्ट जो अल्लाह रबुल आलमी इसलम आसले कल्याण कल्याण जमन मन करेंटी मटी दिए मटर भरण पदार्थ रुदू छोट्ट क्षुद्र जीवाणु नय बर मार्क विषा এই জীবাণুগুলো ধ্বংস করতে পারে সোভান আল্লাহ সোভান আর আমি পানি পাচ্ছি না আমি পানি পাচ্ছি না খুঁজাখুঁজি করেছি কিন্তু আমাদের দেশের জন্য আসলে একটু পানি অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় কিন্তু অন্যান্য দেশে যদি যারা কেউ ভ্রমণ করে থাকে তারাই বলছে যে পানি পাওয়া কঠোর মাঝে মাঝে কঠিন অবস্থা হয়ে যায় যাই হোক আমাদের এই জিনিসটা তাইম যেহেতু একটা বিশেষ আল্লাহর নির্দেশ রয়েছে তো তখন এখানে পানিটা যদি না পায় চেষ্টা করেছে পানি নেই অথবা এমন পরিমাণ আছে যেটা হয়তো আপনার ওই হাজত পূরণ হতে পারে অথবা খাওয়ার কাজে লাগতে পারে আপনি অজু তো তখন আপনি এই পানিটা জুতো পাচ্ছেন না তখন মাটি দিয়ে এই তয়মুম করতে হবে এখন দেখেন সেখানে তয়মুমের মধ্য দিয়ে এখানে আল্লাহ রবুল আলামিন নির্দেশ দিচ্ছেন তৈমুম করার আর এখানেও আমরা এতটুকুই যে আল্লাহ রসুল অন্য এক হাদিসেও ভাঙনা করেছেন রাত এহেদাহন্না বি কামাক আল্লাহ রসুল্লাহ সাল্লাম যে দেখেন যদি কোন পাত্রে কুকুর মুখ দেয় লালা দেয় একটা পাত্রে খাওয়া দাওয়া খেয়েছে কুকুর এখন এটাকে আল্লাহ রসুল বর্ণনা করছে সে যেন অবশ্য অবশ্যই সাতবার ধ্রুত করে একবার কিন্তু মাটি দিয়ে একবার মাটি দিয়ে কেন মাটি দিয়ে এরকম কিন্তু অনেকেই গবেষণা করে এমনকি অমুসলিম ইহুদি খ্রিস্টানেরাও কিন্তু গবেষণা করে আর এই গবেষণা করে এই জন্য নয় ইসলামকে জানার জন্য না বরং ইসলামের ভিতরে ত্রুটি বিচ্ছুতি কি কোথায় কোথায় পাওয়া যায় মুসলমানদের ভিতরে কিভাবে সংশয় ঢুকে দেওয়া যায় সন্দেহ ঢুকে দেওয়া যায় এই জন্যই তারা কিন্তু ওই গবেষণা করে রিসার্চ করে অনেক ডক্টরের ডিগ্রি আছে কোরআনের উপরে হাদিসের উপরে ইসলামের উপরেই এরকম আছে তারা কিন্তু গবেষণা করে আর গবেষণার যে যত ভুল আসলেই কোরআন ইসলাম এমন একটা সুন্দর ধর্ম কোরআন আল্লাহর আল্লাহর পবিত্র কিতাব এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই এবং একটি ভুলও কেউ আজ পর্যন্ত বের করতে পারে না তবে এতটুকু যে ভুলের মতো করে হয়তো কেউ তুলে ধরতে পারে মানুষকে বিভ্রান্ত করার জন্য লন্ডনের একাচ্ছে গবেষণার মধ্যে এখানে একটা ত্রুটি বের করতে হবে কারণ এখন লোসন সাবান পাউডার এই ধরনের অনেক ধরনের পদার্থ পরিষ্কার করার জন্য বের হয়েছে এ যদি পরিষ্কার করি যথেষ্ট হয়ে যাবে তো সে এটা অনুবীক্ষণ যন্ত্র নিয়েছে তারপর একটা কুকুরকে খানা দিয়েছে একটা পাত্রে তো খানা খাওয়ার পরে সে এই লসুন দিয়ে সাবান দিয়ে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ ধুয়েছে ধোয়ার পরিশেষে তার সব পন্থা শেষ করেছে করার পরে সে এখানে আবার ওই অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখে যে না এখনো যারা সীম বা ক্ষুদ্র ওই বিষাক্ত কুকুরের লালাতে যে জীবাণু যেটা জলাতঙ্ক রোগ হয়ে থাকে মানুষকেও যদি কামড় দেয় ওই লালাতে ওই লালাতে ওই রক্তের সাথে মিশ্রত হয়ে এখানে পরবর্তীতে সে এমন মারাত্মক রোগ হয়ে যায় পরে আবার তার চিকিৎসা থাকে না যদি একবার দেখা দিয়ে যায় তো এখন হয়তো সবাই আমরা জানি যে জলাতঙ্ক মানে পানি দেখে সে ভয় করে এটি তার মানে শেষ মানে শেষ অবস্থা এখন দেখেন এখানে এই যে সে চিন্তা করতেছে যে ওই বিষাক্ত জীবাণু এখনো ওই পাত্রের ভিতরে রয়েছে ওই পাত্রের ভিতরে রয়েছে তখন সে খুব চিন্তার মধ্যে পড়ল শেষ পর্যন্ত খিচে গেছে যখন মোহাম্মদ রসুল্লাহ বলেছেন একবার মাটি দিয়ে একবার মাটি দিয়ে দেখি ওই মাটি দিয়ে একবার ধোয়ার পরে পরে পরীক্ষা করে দেখে একটি সাথে সে তার পরিবার সহ সে ইসলাম গ্রহণ করেছে সম্মানিত মুসলিম ভাইরা আসলে ইসলাম অত্যন্ত উন্নত ধর্ম ইসলাম আসলে আল্লাহ প্রদত্ত ধর্ম এই আমরা যদি তেমনটাও দেখি যে আমরা যখন তেমন করি এটা আসলে আমাদের শরীর অপবিত্র অথবা ময়লা যুক্ত করার উদ্দেশ্য নয় এটা আল্লাহ রবুল আলমিন জানেন তিনি আমাদের সৃষ্টিকর্তা আলাহ ইয়া আলমান তিনি কি জানবেন না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর তিনি তো অতীত ভবিষ্যৎ সব জ্ঞান তার করে মধ্যে রয়েছে এজন্য তিনি নির্দেশ দিয়েছেন এই নির্দেশ অবশ্যই নির্দেশ আমাদের দিধা হিনচিততে আমাদেরকে গ্রহণ করতেই হবে এখন এখানে যদি আমি দেখি এই মাটি आमी पानी ना पाई पानी माध्यम तो समस्त क्षुद्र जीवाणु एग्लो सब समय प्रवेश चेष्टा कर रोग प्रतरो क्षमता से दिखे करते समस्त जरा सीमर साथ बाहर आल्लाबुल आलमी नामन सिसटेम कर दिए सिसटेमर मध्यमेंदिक मुक्त थी अलहमदल्लाहमदुल्ल भाई बंधुरे এখন এখানে যদি আমি মাটি মাটি যদি ব্যবহার করি তাহলে দেখা যায় যে ওই পানির স্থলাভিষিক্ত অর্থাৎ পানি না পেয়ে পানির মাধ্যমে যে সমস্ত আমি যারা সিমগুলো প্রতিহত করতাম এদের সরাই দিতাম কিন্তু পানি যেহেতু পারছি না মাটির ওই পদার্থের কারণে ওই মাটি দিয়েও আমরা যখন মুখমণ্ডল এবং হাতগুলো একটু ধুয়ে নেই মারিয়া মুছে নেই তখন আলহামদুলিল্লাহ সাময়িক টেম্পোরারি সাময়িক হলেও ওই জারাসিনগুলো চলে যায় সোভান আল্লাহ সোভান আল্লাহ এই জন্য আল্লাহ এই বিধানটাও ইসলামের ভিতরে দিয়ে দিয়েছেন আমাদের কল্যাণের জন্য সেজন্য আমাদেরকে জানতে হবে যে প্রথমে আমাদেরকে অবশ্যই তয়ামম করার সময়ও যেটা নিয়াদ ওই যে আগে বলা হয়েছে মিয়াদ নিয়াত অবশ্যই আমাকে করতে হবে যে আমি তয়াম করতেছি এটা আল্লাহ রবুল আলমিনের নির্দেশ এবং নামাজ পড়ার জন্য অথবা অন্য কোন ইবাদতের জন্য তখন আপনি এটাকে করবেন আবার পবিত্র মাটিও হতে হবে মাটিও পবিত্র হতে হবে তারপরে একবার মাটিতে মানে আঘাত করা এটাও কিন্তু ফরজ এটা তারপরে আবার মুখমণ্ডল সহ আবার এখানে কবজি বলা হয়েছে অথবা হাত বলা হয়েছে এটাকে একবার মুছে দেওয়া এটা ফরজ তারপরে রসুল সাল্লামের সুন্নত অনুপাতে সেখানে হয়তো বিষমিল্লা করে শুরু করা তারপরে আবার মুখমন্ডল আর একবার হাতের জন্য তারপরে যদি আপনি দেখেন যে এই নির্দেশ রসুল সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ রবুল নির্দেশে এই আমরা এই কামগুলো করেছি এখন এই তয়মুম নষ্ট হবে কিভাবে ওই ওজুর পরিপ্রেক্ষিতে ওজুতে যে সমস্ত নওয়া কেদল ওদু রয়েছে যে যেই ওজু ভঙ্গের কারণগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই এই তয়মুম ভঙ্গের কারণ রয়েছে তার মধ্যে একটা অতিরিক্ত কারণ হলো সেটা হচ্ছে যে আসলে পানি যদি পাওয়া যায় কারণ তৈমুম করেছেন হঠাৎ করে পানি পাওয়া গেলে এক জায়গায় তাহলে আপনার তৈমুমটা বাতিল হয়ে গেল এই বাতিলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই এখন ভাই বন্ধুরে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমাদের কাছে সুস্পষ্ট হবে যে ইসলাম আমাদের জন্য যেমন সার্বিক কল্যাণ নিয়ে আসে সেমনইভাবে আমাদের বিভিন্নভাবে আমাদের চিন্তা চেতনা ভাবনা উঠা বসা সব দিক দিয়ে আসলে ইসলাম আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসছে। এজন্য ইসলামের প্রতি আমাদের বিশেষ করে পবিত্রতা এই পবিত্রতা আমাদের একান্ত জরুরি এবং পবিত্রতা আমাদের এই তিন পদ্ধতিতেই হয়ে থাকে কি কি পদ্ধতি না একটা হচ্ছে দুটো পানি দিয়ে পানি দেওয়ার মধ্য দিয়ে কি কি একটা হচ্ছে ওজু একটা হল গোসল একটা হচ্ছে একটা গোসল আর যদি পানি না পাওয়া যায় তখন টয়ম্বম পানি যদি না পাওয়া যায় তখন তয়ম্বম সেজন্য আসলেই আমাদেরকে একটু যদি আমরা একটু আরো বিস্তারিত জানতে চাই তাহলে আমাদের কাছে বেশ কিছু রয়েছে যে আসলে আল্লাহ রব্বুল আলমিন যেগুলো আমাদেরকে দিয়েছেন যেমন অজুর শূন্যতের ভিতরে আসলে যেমন প্রথমে আমরা বললাম বিসমিল্লা বলে ওজুক শুরু করতে হবে তার ভিতরে আমাদের প্রথম কবজিটা কয়বার ধুতে হবে কয়বার ধুতে হবে তিনবার এটা শূন্যত তারপরে মেসওয়াক করা যেটাকে আমরা শুনলাম মেসওয়াক তাহলে আমরা করবো না ইনশাআ এই সুন্নত অবশ্যই আমরা পালন করব। তারপরে আমরা কুলি কুলি করার কথা শুনেছি কুলিটা তারপরে আমরা আবার ওই নাকে পানি দেওয়া এবং নাকে পানি নেওয়া আবার সেটাকে ঝেড়ে ফেলানো নাকে পানি নেওয়া এবং ঝেড়ে ফেলানো এটাও তারপরে আমাদের এই যদি দাড়ি আমাদের আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন দাড়ি করাও যে মানে ঘাচা ঘাঁচাঘাচা যদি আমাদের হয়ে দাঁড়িয়ে সাধারণত আল্লাহর আর এই দাড়িটাও কিন্তু সুন্নত একদিকদের সুন্নত আচ্ছা তাহলে তারপরে আমরা সুন্নত গুলো ঠিক যে আসলে দাড়ি খিলাল করা মানে যাতে করে গোড়ায় পানিগুলো পৌঁছে যায় এটা আল্লাহ রবুল্লা আলমিনের তারপরে আবার ওই মাথে মসের সাথে সাথে ওই কানের বাহ্যিক এবং ভিতরে ভিতরে ভিতর অংশ এবং বাহ্যিক অংশ যেন আমরা মোষের অন্তর্ভুক্ত করেছি করে পারি তারপরে আবার হাতগুলোর আঙ্গগুলের যেগুলো এগুলো ফাঁকগুলো যেন আমরা একটু মানে ধুত করে নিই এটা সুরসুল সাল্লাহ আলাইসাল্লামের সন্ন্যত তারপরে আমরা ডান দিক থেকে যেটা আলোচনা করা হয়েছে ডান দিক থেকে মানে আমরা যেন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন হাত হাত ধোয়ার সময় ডান দিক থেকে শুরু করি পা ধোয়ার সময় ডান দিক দিক শুরু করি এমনি করে আসলে আমাদের এই অজুর এবং গোসলের গোসলটাও আমরা যেন ঠিক জেনে নিয়ে নিয়ে, আমরা যেন আমলে পরিণত করতে। আবার যদি পানি যখন না পাওয়া যাবে তখন কি করতে হবে না তাই করতে হবে সেটা আমার পবিত্রতার জন্য আমি তেমন করে নেব সেটা পদ্ধতিগুলো আমরা জেনে নিয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসলেই ইসলামকে জেনে নিয়ে জেনে জেনে মানার তৌফিক দান করুন আমার সময়টা সুবিশেষ এর এর মধ্য দিয়ে আসলে আপনাদের কিছু প্রশ্ন উত্তর যদি থেকে থাকে সেজন্য আমাদের মাহাতারাম নির্দেশ করেছেন আমি যেন কথাটা সংক্ষেপ করে নিয়ে তারপরে আপনাদের অনেক সময় অনেক ভিতরে অনেক প্রশ্ন জাগা থাকে এগুলো অনেকের কাছে আমরা এগুলো পাই না তো যে সম্পর্কে আমরা আলোচনা করা হয়েছে এগুলো যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে প্রশ্ন করার সুযোগ এখন এসেছে মাত্র অল্প কয়েক মিনিট আসার সময় তো এর মধ্যে আমরা যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারি জি বলেন তাইমমের মাকে ওই মাটি ঢুকানোর কোন সুযোগ নেই কথা বলছেন এখানে শুধু তাই আমরা বলতেছি বসে না আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর প্রশ্ন জানতে হবে আমাদেরকে জানতে হবে আমরা প্রথমে তাই একটা করে নিলাম মাটিতে হাত লাগালাম মন্ডল মসে করলাম বেশি কিছু না কথা বোঝা গেছে হয়ে গেছে আর শূন্য তনুপাতে যেটা শুনলাম দ্বিতীয়বারও আবার হাত মারলাম মাটির ওপরে তারপরে আমি ওই এখন কান মুখ নাক এটার কোনো সাথে সম্পর্ক মুখের কুলি করার সাথে কোনো সম্পর্ক নাই এবার হাতটা একটু কইনা পর্যন্ত এই মসে করে নিলাম কথা বোঝা গেছে এই এটাই হচ্ছে দুটাই দুটো দুটোই কাজ তবে পবিত্র মাটি হতে হবে নিয়ে একটা থাকতে হবে এখন শোনেন হ্যাঁ না প্রশ্ন না করলে জানা যাবে না ধরেন মনে করেন দ্বিতীয়বার মুখটা মন্ডল তো সবার জানা হয়ে গেছে হাতের যেটা আমি মারার পরে আমি এই সিস্টেমে গিয়ে আবার এই সিস্টেমে চলে আসলাম এইরকম বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেখানো হয় যথেষ্ট হ্যাঁ আর কারো কোনো জিজ্ঞাসা জি বলেন জি জি জি হ্যাঁ জি যেমন আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন ওই আয়াতের ভিতরে রয়েছে যদি এই শরীর অপবিত্র হয় এটাকে পানিও নাই কাপড়ও নাই আর কাপড়টার যদি আপনি অন্য কোনো ইয়া হতে পারেন কিন্তু নামাজ আপনাকে আদায় করতেই হবে নামাজ আপনাকে আপনি তৈর করে নিলেন এই যে সিস্টেমের জেনে নিলেন তৈরি করে নিলেন নামাজ আপনাকে আদায় করতে হবে এমন এমনকি আলহামদুলিল্লাহ অনেকেই আবার সফর করি সফর করার সময় আল্লাহর রাসুল আমাদেরকে সহজ করে দিয়েছেন তো আমি হয়তো বাসের মধ্যে আছি বাস দক্ষিণবঙ্গের বাসগুলো আলহামদুলিল্লাহ ও আল্লাহ তাদেরকে আসলে যা যায় খায়ের দেখ ওরা নামাজের রক্ত হলে এখানে থামে আদায় কিন্তু উত্তরবঙ্গের বাসগুলো ওরের বাপরে বাপ তাদেরকে খুব বলতে হয় বললেও থামে না কয় জানা সময় নেই আমাদের তখন আপনি নামাজটা সময় আদায় করার জন্য হয়তো আমাদের একটা সুযোগ আছে ধরো মনে কর ফুড ভিলেজ অথবা যে কোনোখানে থামায় পরে যদি জোহরের রক্ত হয়ে থাকে জোহর আসার একসাথে পড়ে নেবেন সোহান আল্লাহ তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই আর মাগরি রাসা একবারে পরেও আমরা পড়ে নিতে পারবো আলহামদুলিল্লাহ সুযোগ করে দিয়েছেন এই জন্য নামাজের কোনো মানে ইয়ে নেই মানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই কথা বলে তারপরও এমনও সময় হতে পারে আপনি গাড়িতে উঠছেন অনেক সময় অনেক দাঁড়ায় থাকতে হয় অক্ত চলে যাচ্ছে এর এমন মনে কোনো আসরের রক্ত চলে যাচ্ছে কিন্তু তখন আপনি ওই অজু করেছেন ওই অজু করে দাঁড়ান দাঁড়া অবস্থায় ইশারে নামাজ করে নেবেন হাদিজ বলতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা মুসলিম আমরা মেন কোরআন ও হাদিস আমাদের একান্ত জরুরি আমল করা ঠিক আছে কোরআন ও হাদিস আমাদের যে কোনো আমাদের নাম দিয়ে কোনো কাজ হবে না নাম দিয়ে কোনো কাজ নেই আপনি যদি আমল না করেন নাম দিয়ে কোনো কাজ নেই আল্লাহর নির্দেশ রসুল সাল্লাহুস্লামের পন্থা এটা যদি আপনি এক করেন রসুল সাল্লাহ সাল্লামের সময়ে রকম আসহাবুল হাদিস বলে একটা কোন গ্রুপ হয়েছে আমার জানা নেই যদি জানা থাকে তাহলে পরের কথা আমি ক্ষমা চেয়ে নেব আহলে হাদিস বলে রসুল সাল্লা জামা নাই আহলে হাদিস বলে একটা গ্রুপ আলাদা হয়েছে এরকম কিন্তু কোরআন ও হাদিসের আসলেই আল্লাহর রসুল বলেছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম আমার পরে যদি দুটো জিনিস আকৃত হতে পারো তাহলে আমার পরে আর তোমরা কখনো পথভ্রষ্ট হবে না সেটা হচ্ছে আল্লাহর কিতাব আর আমার সুন্নত তো তাহলে আমাদের দুই দুটা জিনিসই আমাদেরকে ইয়া করতে হবে আর তবে যদি কোনো কিতাবে কেউ আহলে আসহাবুল হাদিস লেখে থাকে একটা তারাই জবাব দিতে পারবে আহলে হাদিস লেখে থাকে তারাই জবাব দিবে আমরা আহলে কোরআন আহলে হাদিস সবগুলি আমরাই আর তৎ এইটাই পথ একটা মুক্তির পথ এবং আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে একথা জানাই দিয়েছেন আমার উন্মত তিয়াত্তু দলে বিভক্ত হবে আমার উন্মত তিয়াত্তু দলে বিভক্ত হবে তার সবার্তর দলই জাহান নামই হবে এক দল জানাতে হবে সাহাবাগঞ্জ জিজ্ঞাসা করলেন ইয়ারসলাল্লাহ তারা কারা যারা জান্নাতি হবে আলে আমি এবং আমার সাহাবারা যার উপর রয়েছে তাহলে বোঝা গেল যে কোরআন ও হাদিসের আমল তারা যেটা করেছেন ঠিক সেই পন্থায় যে কোনো সময়ে ক্যামতের আগ পর্যন্ত যারাই এই দুটোর উপর অটল অবিচল থাকবে তারাই জান্নাতি হবে নাম দিয়ে কোনো কাজ হবে না আমরা বিভিন্ন নাম দিয়ে কোনো কাজ হবে না যে এইদিকে একজন বলছিলেন বলেন আপনি আসলে নামাজ যদি ব্যাগ এসে যায় আপনার বায়ু যদি বের হয়ে যায় নামাজ সাথে সাথে শোনেন বায়ু যদি আসে আপনি এক রাকাত নামাজ মনে করুন চার রাকাত নামাজে অংশগ্রহণ করেছেন আপনার বায়ু এসে গেছে সাথে সাথে আপনি ওই জামাত ত্যাগ করবেন গিয়ে অজু করে নেবেন অজু করে আপনি এসে দেখুন যদি এক রাখাত ছুটে যায় থাকে আপনি আবার তাদের সাথে একতে দা করবেন ওই এক রাখাত পরে পড়ে নেবে। কথা বোঝা গেছে আর যদি মনে করেন চাপ এসে গেছে তো চাপ ছেড়ে নিয়ে আসবেন সেরে নিয়ে আসার পরে যদি দুই রাখা তো আপনি পেয়ে গেলেন আর দুই রাকাত পরে আপনি পূরণ করে নেবেন যে এদিক থেকে একজন বলেন এখন সুন্দর মার্শাল্লাহ আমরা আসলে ওই আলোচনার ভিতরে এটাও আলোচনা উচিত ছিল আসলে কোন কোন কারণে আমরা করতে একটা পানি না পাওয়ার কারণে তাই আল্লাহ নির্দেশ দিয়েছেন আর একটা অসুস্থতার কারণে যেই অসুখ আমি পানি ইস্তেমাল করলে ব্যবহার করলে আমার অসুখ বেড়ে যেতে পারে অথবা মৌধ হতে পারে এরকম আশঙ্কা থাকলে বা অসুস্থতার কারণেও তেমুম করে নামাজ পড়া যেতে পারে আলহামদুলিল্লাহ জি বলেন এখন শোনেন এটার জন্য শেখ আমি শেখের দৃষ্টি আকর্ষণ করব বসত আসলে আপনি যদি ওই মনে করেন আপনি অজু করেছেন অজুর ভিতরে আপনার কিন্তু মাথা হাতটা চলে গিয়েছে হ্যাঁ মাথা কোন কোনো ইমাম এ কথাও বলেছেন যে একটি চুলো যদি স্পর্শ করে থাকে মাছা মাস হয়ে গেছে আপনি আপনার এটা সবার সন্দেহ করার কোন যুক্তি নেই আর মনে হয় এক অপ্ত নামাজ দুবার পড়ার কোনো সুযোগ যদি কনফার্ম হয়ে থাকে জি আবার অজু করে জি জি জি আবার অজু করে সময়ের মধ্যে থাকলে অজু করে নামাজ পড়েন জি জি জি একই হ্যাঁ এখানে তাবলিক জামাতের সাথে চিল্লার বের হওয়ার ফয়েজ নাকি ফরজ কিনা এটা উজুর সাথে সম্পর্ক আচ্ছা এটা উজুর সাথে সম্পর্কে নাহম